মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন শুনছেন কিনা জানিনা দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাবার নামে কেয়ামতের দিন মার নামে ডাকবো কারণ কি আমরা ছোটবেলায় অনেক ওয়ার্স শুনছি কারণ কি সবারই যদি শুরু হয় ইসা বাপের নাম খুঁজে পাওয়া যাবে না এই জন্য ইসা দিন বলছেন যে আমি তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে তোমাদের বাবার নামে অথচ এটার বিপরীতে মিথ্যা কথা প্রচার হয়ে গেছে যে আমাদের দেশে মায়ের নামে নাকি ডাকবে এটাকে ইমাম ইব্দুল জাউজি ইমাম সাকাভাবি তারা সকলেই বলছেন যে এটা মিথ্যা কথা এটা কোনো হাদিসের গ্রন্থে নাই এটা জাল হাদিস